আলেম নামের কোরআন হাদিস পড়েও তারা মাথাটাকে বিকাইলো ক্ষমতা আর টাকার লোভে মান্তি কি চল চলে হারমটাকে হালাল বলে একটু স্বার্থ পেলে গো একটু স্বার্থ পেলে হারামটাকে হালাল বলে একটু সার্থ পেলে গো একটু স্বার্থ পেলে হারামটাকে হালাল বলে একটু সার্থ পেলে গো একটু সার্থ পেলে কারো বিবেক টাকায় বিকায় কেউ বা খা লভে, কেউ বা দেখো বেশ দরিয়া দালালি করে কারো বিবেক টাকায় বিকায় কেউ বা খা মতার লোভে কেউ বা দেখো বেশ দরিয়া দালালী করে গো দালালি করে বেপর্দা বে হায়াপা পনা যায় বানাইয়া নিলো কোরআন হাদিস পড়ে ও তারা মাথাটাকে বিকাইলো ক্ষমতা আর টাকার লোভে মানতে কি চলে হারমটাকে হালাল বলে একটু স্বার্থ পেলে গো একটু স্বার্থ পেলে मंचे बसे कसे कसे बड़ बड़ कथा क्य मैदान तुजा खुजियाना पावा मंचे बसे कसे कसे बड़ बड़ कथा क्य मैदान ते डे ते खुजी आना पाव जाय खुजियाना पावा जाए, खुजी आना पावा जाए। জীবনটা তার কোরআন হাদিস পড়েও তারা মাথাটাকে বিকাইলো ক্ষমতার টাকার লোভে মানতে কি চল চালে হরমটাকে হালাল বলে একটু স্বার্থ পেলে গো একটু স্বার্থ পেলে টুপি মাথায় তসবি পঞ্জাবী টাই দিয়া, তে জোর দিয়াছে হুজুর সাজিয়া গো হুজুর সাজিয়া টুপি মাথায় তসবি হতে পঞ্জাবি দিয়া ভণ্ডমি তে দি আছে হুজুর সাজিয়া গো হুজুর সাজিয়া এখন মানিজ্যোতের বিপরীতে টাকার লোভে মানতে কি চল চালে আরামটাকে হালাল বলে একটু স্বার্থ পেল এগো একটু স্বার্থ পেলে কিছু আলম নামের জালে মেরা ডুবাইল কোরআন হাদিস পড়েও তারা মাথাটাকে বিকাইল ক্ষমতা আর টাকার স্বার্থ পেলে হারামটাকে হালাল বলে একটু স্বার্থ পেলে গো একটু স্বার্থ পেলে হারামটাকে হালাল বলে একটু স্বার্থ পেলে গো একটু স্বার্থ পেলে